বাংলা মানবতা সমাধান আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে আহ্বান করছি ইসলাম নারীদেরকে কি দেয় কি দিয়েছে এবং কি দিবে সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে নারী বলতে সে হতে পারে মা নারী বলতে সে হতে পারে মেয়ে নারী বলতে সে হতে পারে স্ত্রী নারী বলতে হতে পারে সে আমার বোন যে হোক না কেন ইসলাম তাদেরকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে আমরা এটা জানার চেষ্টা করব। অনেকে মনে করেন যে হুজুর আপনি কি বলেন জান্নাতে যাওয়ার লোভে যদি আমি এবাদাত করি তাহলে তো আমি লোভী হয়ে গেলাম আমার তো একটা উদ্দেশ্য থাকলো এ বাদাত করতে হবে উদ্দেশ্যবিহীন অনেক সুফি একথা বলেন এবং বিশেষ করে রাবা বস্ত্রী তার মাথায় এই চিন্তাটা প্রথম আসে যে আমি আল্লাহর কাছে জান্নাত চাইবো না আমি আল্লাহকে চাইবো আল্লাহ যদি আমার হয়ে যায় জান্নাত হয়ে যাবে এই চিন্তাটা কিন্তু আমার ইসলামিক চিন্তা নয় ইসলামে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলেছেন যে জন্নাত চাও এবং উনি নিজেই জান্নাত চেতেন আল্লাহ ইন্নি আস আলুকাল জন্না তিনি জান্নাত ভাবে চাইতেন যে আল্লাহ তোমার কাছে উনি জান্নাত চাই উনি আমাদেরকে শিখাইছেন যে তোমরা যদি আল তুমুল্লাহ জান্নায় তা তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে আল উল ফির দে তাহলে তোমরা ফিরদাউস কে চাও চিন্তা কিন্তু শুধুমাত্র যে হাসরের পরে হবে তা না হাসরের আগেও হতে পারে কোন কোন জায়গায় হবে দুনিয়ার জীবনে জান্নাত মানে ওই জান্নাত আসবে না কিন্তু শান্তি পাওয়া যায় আবার কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু জান্নাতের ওখান থেকে একটা নালা আসে একটা খিড়কি একটা জান্না খুলে দেওয়া হয় এই শান্তি পাওয়া যায় তো আপনার এই যে জান্নাত আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হয় নারীকে জান্নাতে যেতে গেলে কি কি কাজ করতে হবে তার একটা সিরিজ আমরা শুরু করেছি তার মধ্যে আজকে আমরা আলোচনা করব এক ব্যক্তিগত জীবনে একদম নারীকে একটু সচেতন হতে হয় বেশি সচেতন হতে হয় এই কারণে যে নারীদের প্রতি পুরুষের টান তো আছেই পুরুষের প্রতিও নারীর টান আছে এই আয়াতে এখানে আল্লাহতালা বলছেন মানুষের সাথে তুমি নরম ইনিয়ে বিনিয়ে কথা বলবে না যদি কোনো একজন অপরিচিত হয় যে কথা বলে এটা হলো সাধারণ কথা কিন্তু এটা হতে পারে কখনো ইয়ে কথা বলে আপনারা মধ্যে রোগ আছে মেয়ে দেখলেই বোন ভাবতে ইচ্ছা করে না মেয়ে দেখলেই মা ভাবতে ইচ্ছা করে না মেয়ে দেখলেই নিজের মেয়ে ভাবতে ইচ্ছা করে না এরকম কিছু লোক আছে তাদের মনে কিন্তু রোগ আছে মেয়ে দেখলেই হলো যে তার প্রতি মনে হয় যে এ যদি আমাকে প্রেম নিবেদন করত। এরকম একটা ভাব কিছু লোকের আছে এদের রোগে লোকদের মনকে বলা হয় মনে হলো ডিজিজ আছে রোগ আছে তো এই ধরনের একটু বললাম যে সচেতন হতে হয় বেশি যখন কথা বলবে মেয়েরা তো কথা বলার সময় খেয়াল রাখবে যে আমি কিভাবে কার সাথে কিভাবে কথা বলতেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো মেয়ে যেন অপরিচিত কোনো ছেলের সাথে একান্তে না বসে আপনার ভাইয়ের সাথে আপনি বসছেন একান্তে তাতে সমস্যা নাই আপনার বাবার সাথে আপনি একান্তে বসছেন তাতে কোনো সমস্যা নাই আর স্বামীর সাথে তো বসতেই পারবেন একান্তে তো বসতেই হবে কিন্তু কোনো অপরিচিত ছেলের সাথে আপনি বসবেন না অপরিচিত বলতে কিন্তু বুঝায় যারা আপনার এমন আত্মীয় যাদের সাথে আপনার বিয়ে করা বৈধতা আছে এদেরকে অপরিচিত বলা হয় ইসলামের পরিভাষায় মানে আপনার যেমন ধরেন আপনার কাজিন কাজিনদের সাথে আপনার যার সাথে বিয়ে বৈধ আছে তার সাথেই এটাকে অপরিচিত বলা হয় তাদের সাথে আপনি একান্তে বসবেন না কারণ আল্লাহ রসুল আমরা তো একই যৌথ পরিবারে থাকি তো এখন কি করবো আমার যদি আমি দেবরের সাথে একটু বসি তে এটাও কি কেমন হবে আল্লাহ বলছেন যে হ্যাঁ এটাও তো সমস্যা আল হামু আল মাউথ এভাবে বলা হয়েছে যে ওই ধরনের যারা আছে দেবর সে যত ধরনের দেবর হোক না কেন আপন দেবর হোক আর স্বামীর কাজিনসরা হোক হ্যাঁ সব সময় আমাদের দেশে এগুলোতে একটা জাহান্নামি একটা পরিবেশ সব জায়গায় যে দেবর এবং ভাবির সম্পর্ক নাকি খুব মধুর সম্পর্ক এবং এত মধুর সম্পর্ক সেই মধুর সম্পর্ক করতে করতে খুব খারাপ পর্যায়ে চলে যায় এটা ইসলাম প্রিভেন্ট করেছে এটা বলেছে না তাদেরকে মৃত্যুর মতন মনে করো তুই মৃত্যুকে একজন মেয়ে কেমন মনে করে আমি তো দেখেছি যে আপন স্বামী মারা গেছে তুমি মনে করো একটা ডেথ কারণ এটা ডেথ কারণ হয়ে যেতে পারে সমস্যা কারণ হয়ে যেতে পারে তো আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এটা নিষেধ করেছেন কোনো মেয়েকে এরকম অপরিচিত কোন পুরুষের সাথে এইভাবে এখানতে বসা যাবে না এখান বসা যাবে না এখন বলেন যে হুজুর আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি এখান থেকে বসি না আমার কোন দেবর আমার সাথে থাকে না আমার ত্রিশশো জন কেউ আমার এখানে আসে না আমরা শহরে থাকি ঢাকাতে থাকি কলকাতায় থাকি আমরা দিল্লিতে থাকি আমরা লন্ডনে থাকি আমাদের সাথে কোন ওই রকম কাজিন মাজিন নেই আমাদের দেবর টেবর নেই ঠিক আছে কিন্তু আপনাদের সাথে কিন্তু আরেক যাহার নাম চলে আসছে সেটা হলো তার নাম হলো ইন্টারনেট আপনি তার অত হলো মোবাইল এই মোবাইলে এখন আবার ইন্টারনেট সংযোগ যদি আপনার ঘরে যায় টেলিফোন লাইন যেটা বলে সেখানে যদি আপনি বোন আপনি যদি কোনো পুরুষের সাথে কথা বলেন যেটা পর পুরুষ যার সাথে আপনার বিয়ে হওয়া সম্ভব যেটা ইসলামে হারাম করে না তো মনে করবেন যেন আপনি কিছুটা পথ খুলে দিচ্ছেন এমন একটা অবস্থা বর্তমান জামানায় পড়ে গেছে কারো কোনো মেয়ের হাতে মোবাইল দিয়েছেন তা তার জীবনটা ধ্বংস করে দিয়েছেন আমি আমি দেখি প্রায় প্রত্যেকটা জায়গায় আর ছেলেরাও রকম নাম্বারগুলো এক এইরকম নিয়ে এমন অবস্থায় ফেলে যে ওই নামিফোন করতেই থাকে ফেসবুক এমএসেন টুইটার কত কিছু বলবো আর মানে ফাইন্ড এ ফ্রেন্ড কত রকম এইগুলোর মাধ্যমে একবারে ছেলে এবং মেয়ে একই রুমে বসে থাকে এগুলোকে আবার রুম নাম দিয়েছে হ্যাঁ যদি রুম এই রুমে দুইজন আছো ভালো আছি সংসার ভেঙে দিচ্ছে গত বছর নর্থ ইউনিভার্সিটি থেকে একটা মানে সার্ভে হয়েছে সেখানে দেখাতে চেয়েছে যে ইন্টারনেট কিভাবে পারিবারিক জীবনকে ধ্বংস করতেছে বিশেষ করে ফেসবুকের উপরে এটা আলোচনা হয়েছে বেশি সেখানে দেখা গেছে যে সারা পৃথিবীতে হল আমি তো বিয়ে করেছিলাম এক সাদাকে তাকে মুসলমান বানিয়েছিলাম এবং সে এত প্র্যাকটিসিং ছিল যে আমি খুব গর্ববোধ করতাম আলহামদুলিল্লাহ যে আমি ঠকেনি একজনকে মুসলমান বানাইছে এবং আবার আমি বিয়েও করেছি এরপরে এই মেয়ে মানে ফেসবুকের মাধ্যমে ইজিপশিয়ান ছেলেকে পছন্দ করে ফেলেছে এখন বলে যে আমি তোমার সাথে থাকবো না তো তুমি কি ইসলাম গ্রহণ করলে আমার সাথে তার কারণ তারা সাদা চামড়ার দেখতে শুনতে একটু ভালো হওয়ার কথা এখন এইভাবে কিন্তু আল্লাহ রসুল কিন্তু আমাদের নিষেধ করে দিচ্ছেন যে কোনো আজনাবি ছেলের সাথে তুমি একরুমে বা একান্তে বসবে না এক এটাও কিন্তু রুম এটা এটাও কিন্তু একান্ত আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের বোনদেরকে আমি বলবো আমাদের মাদেরকে আমি বলবো যে আপনারা একটু সচেতন হয়ে যায় হাদিসের এই জিনিসটা আমরা নিজেদের জীবনের মধ্যে নিয়ে আসি আর একটা পদ্ধতি ইসলাম বলে যে তোমরা হেজাব করো হেজাব নিয়ে যে কত গন্ডগোল আজকে সারা বিশ্বে শুরু হয়েছে তা বলার মত না মুসলমানদের মধ্যে এমন কিছু বিশেষজ্ঞ তৈরি হয়েছে সে হতে পারে পুরুষ হতে পারে মেয়ে আমাদেরকে নিয়ে যেতে চায় যে হিজাব যেন জীবনে কোনো না থাকে গত কয়েক বছর আগে এই সম্পর্কে বলা হয়েছিল যে হিজাবের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করা যায় আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো আমাদের সাথে থাকবেন আশা করছি কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা चौबीस घंटार मध्य खुब बारे विधान क्योंकि दुर्भाग्यवश मुसलमान तुम नाम বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় সত্যিকার যদি আল্লাহলামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন যে দিনটা আমাদের मजबूत देख रसुल्लामेर प्रेम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 কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন সত্য পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন ফেসবুক ইয়াহু মেসেঞ্জার এম দুইটার কত কিছু বলবো আর মানে কত রকম এইগুলোর মাধ্যমে এই রুমে দুইজন ছেলে মেয়ে বসে কেমন আছো ভালো আছি এরকম করতে থাকে হাউআ রকম করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে জীবনটা শেষ করে দিচ্ছে সংসার ভেঙে দিচ্ছে গত বছর সেখানে দেখাতে চাইছে ধ্বংস করতেছে যে সারা পৃথিবীতে পারসেন্ট বেড়ে গেছে ফেসবুকের কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে আমার লন্ডনে এক মানে ভাই আমার সেদিন কাটা করতেছেন কি হলো বল আমি তো বিয়ে করছিলাম এক সাদাকে তাকে মুসলমান বানিয়েছিলাম এবং সে এত প্র্যাকটিসিং ছিল যে আমি খুব গর্ববোধ করতাম আলহামদুলিল্লাহ এবং তুমি কি ইসলাম গ্রহণ করলে আমার সাথে থাকবে না তার কারণটা কি তাহলে তোমার আমি যাকে পছন্দ করছে সে আরো বেশি হ্যান্ডসাম আচ্ছা বলেন তো দেখি হ্যান্ডসাম তো হতে পারে কারণ তারা সাদা চামড়া দেখতে শুনতে একটু ভালো হওয়ার কথা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 যে যে কারণে আমরা জান্নাতে যেতে পারবো না যে যে কারণে আমাদের যাহার অবধারিত হতে পারে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি এবং ইসলাম আমাদের কি কি সুন্দর পরিশীলিত জীবনে সন্ধান দিচ্ছে সেদিকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি হিজাব নিয়ে বর্তমান বিশ্বের সাংঘাতিক সরগোল হিজাব আমাদের এখন চার ধরনের মুসলিমরা হিজাব পরে এক ধরনের সাংঘাতিক কঠিন হিজাব মানে হলো যে সমস্ত দেহটা ঢেকে রাখবে হাত পর্যন্ত কালো মোজা পা পর্যন্ত কালো মোজা এবং এখান থেকে দুটো ছোট ছোট করে ছিদ্র করে দিয়ে এমনভাবে হেঁটেবেলায় দেখলে অনেক সময় ভয় করে এ এক ধরনের হিজাব আরেক ধরনের হিজাব অনেকেই পরে দেখতে খুবই সুন্দর স্মার্ট লাগে মুখ ঢাকাসহ হিজাব থাকে আরেক ধরনের হিজাব আছে যেটা মুখ খুলে হিজাব করেন এই তিন ধরনের হিজাবের পাশাপাশি আমাদের ইউরোপিয়ান হিজাব আছে ইউরোপিয়ান হিজাব মানে এটা একটা খুব মানে ফ্যান্টাস্টিক হিজাব এই হিজাবটা হলো আপনি প্যান্ট শার্ট পরেন তারপরে মাথায় একটা স্কার্ফ পরেন এটা না হলে হিজাব এখন শুরু হয়েছে প্যান পরবেন শার্ট পরবেন খুব টাইট এটা পরে তার মাথায় একটা স্কার্ফ দেন এটা একটা হিজাব হচ্ছে এটা হলো এটা আপ টু ডেট মডার্ন সফিস্টিক হিজাব ইসলাম আমাদের কি বলে আর আর এই চার প্রকারের হিজাবের বাইরে আর যা আছে সেগুলো শায়তানি সেগুলো কিন্তু ইসলামে আমাদের পরিহার করতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম ভয়ে দেখে আছেন যে শেষ জামানায় এমন একটা যুগ আসবে যে যুগ আমার আমার সামনে এখনো আসেনি দুই ধরনের লোক হবে সিনফান দুই ধরনের লোক আমি তাদেরকে এখনো দেখিনি তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না তার মধ্যে একদল লোক হবে এই যে ফি আই হিম তাদের হাতের মধ্যে থাকবে মানে এ লাঠি থাকবে ছড়ি থাকবে এবং যাকে তাকে তখন মারবে এর মানে লাঠি লাঠি এবং শরীর থাকা না এটা গান বন্দুক থাকাও এই ধরনের কিছু লোক হবে এবং এরা কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতের গন্ধও পাবে না এটা হলো পুরুষদের সাইডে এই ধরনের অনেক আছে কিন্তু আরেক ধরনের মেয়ে হবে সেই মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম বর্ণনা করেছেন এইভাবে কাছে তারা কাপড় পরবে আর ইয়াজ কিন্তু এই কাপড় পরার মাধ্যমে তাদের যৌনাঙ্গগুলোকে মানুষের কাছে দেখাবে আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে ইউরোপের রাস্তায় কি এখন আমাদের মুসলিম দেশের বিভিন্ন পরেছে কিন্তু মানে সিডিউসিফ যারা সিডিউস করে যারা মানুষকে নিজের দিকে মানে আকর্ষণ করে এরকম আছে কিন্তু অনেক অনেকে আছে তার দিকে যদি কেউ না তো মন খারাপ করে একটু বলতে হবে তুমি খুব সুন্দর দেখা যাচ্ছে এটা না বলে সে খুব কত রুড আমাকে সুন্দর বললে না সবসময় যেন আগুনে পুড়েই আছে এই ধরনের আছে আসনি মাতিল তারাও হবে তাদের মাথাগুলো মানে মুরগির মুরগের ঝুটার মতন এরকম থাকবে পাংকু এটা সেটা এখন আমরা ইউরোপে দেখি এবং বিভিন্ন ধরনের কালার আরে কত কালারে দিচ্ছে যে কালার করলে আবার কালারগুলো কারলি করে চুলগুলোকে সুন্দর করে আবার আলাদা রঙ দেবে এখানে সাদা এখানে একটু কালো এখানে একটু অন্য রং এরকম দেবে দিয়ে তারা মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মুসলমান সমাজও শুরু হয়েছে আমাদের যে স্কুলে যাই সেখানে দেখি যে মাঝে মাঝে এটা আমাদের চোখের সামনে পড়ে যে এরকম মানে এক বাঙালি মেয়ে মুসলিম মেয়ে কিন্তু পিছন যায় না সামনে গেলে তখন দেখা বাঙালি মুসলিম। জিজ্ঞেস করি মাঝে মাঝে যে বোন আপনি কি ইউরোপিয়ান বা সাদা বা আপনার আব্বা মাম্মা না আমার আব্বা মাম্মা দুইজন মুসলিম তো আপনি এরকম কেন তাহলে জাস্ট একটু ফান আমরা ফান করতেছি এই অবস্থা হয়ে গেছে আমাদের এই আল্লাহ রসুল কিন্তু আমাদের নিষেধ করেছেন এবং এদের জীবন কিন্তু আমি যদি এদেরকে সুখী দেখতাম তাহলে আমার এই কথাগুলো বলার দরকার ছিল না আল্লাহ রসুল বলেছেন যে তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না এখন জান্নাতে একটা একটা আর আর গন্ধ যাওয়ার পরকালে জান্নাতের এই দুনিয়াতে অথবা কবরের মধ্যে জাননাতে গন্ধ পেলে কিন্তু আরাম আসে আপনি আপনার টাকা নেয় পয়সা নেই দরিদ্র কিন্তু যদি আপনার জীবনটা জান্নাতের জীবন থাকে জান্নাতের গন্ধ আসে আল্লাহর রসুল সাল্লাহ সালামের একজন সাহাবি যুদ্ধে গেছে যে উনি শুনতে পেয়েছেন আল্লাহ রসুল মারা গেছেন যুদ্ধে। সামনে চলে যাচ্ছেন। করতেছেন যে আপনি কোথায় যান। সব যুদ্ধ বন্ধ করে দিয়েছে উনি বলেন যে যুদ্ধ বন্ধ করবো কেন আমাদের নবী মারা গেছেন তিনি আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন এই জান্নাতি কাফেলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সামনে যাচ্ছি উনি বলেন যে আপনি সাহস করছেন তাহলে সাহস করবো না ওই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে ঐহুদের অপর পারে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি এই যে জান্নাতের গন্ধ কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম মাথায় হাত দিয়েছেন খাদিজা তুমি কাঁদছ কেন উনি বলছেন যে আমার মনে হয় চলে যাওয়ার সময় হয়েছে আর বেশি বেশিক্ষণ আপনার সাথে নাই তোমার ভয় হচ্ছে যে কবর আমার সাথে কি করে এবং আখেরাতে আমার কি হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে এই মাত্র জিবরি লেসে আমাকে বলে দিয়ে বলে গেছে খাদিজা যে জান্নাতে আল্লাহ তালা তোমার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে রেখেছেন এবং সে ঘরটা হবে মনিমুক্তা দিয়ে সেখানে মানি মণিমুক্তার বাঁশের মতন করে এমন জল জ্বলে যে দূর থেকে বোঝা যাবে ওটা খাদিজার ঘর এটি জান্নাতের গন্ধ পাওয়া দুনিয়া থেকে কিন্তু গন্ধ পাচ্ছেন জান্নাতের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিচ্ছেন যে এই ধরনের মেয়ে যাদেরকে এই চরিত্র পাবে তারা কিন্তু জান্নাতের এই গন্ধটাও পাবে না দুনিয়ার থেকে জান্নাতের এইরকম সুসংগত দূরে থাক যান্নাতের আশাও করতে পারবে না আল্লাহ রুসুল্লাহ আমাদেরকে এটা বলে দিতে হিজাবের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার হিজাব ইসলামের হিজাব যে প্রথম তিন প্রকার পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এটা মুস্তাহাব এটা মুস্তাহাব হওয়ার ব্যাপারে সবাই একমত এই জন্য যদি কেউ মুখ ঢেকে চলে তাকে আপনি কন্ডেম করতে পারবেন না তিনি কিন্তু আপনি যারা মুখ ঢাকতেছেন না তার চেয়ে বেটার মানে মুস্তাহাব কাজ করতেছেন তো নাসিরউদ্দিন আলবাণী আমাদের শিক্ষক ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা আপনি যে আপনার কিতাবের মধ্যে লিখেছেন মুখ ঢাকা ফরজ নয় কিন্তু আপনার স্ত্রী আপনার কন্যারা মুক্ত ঢাকেন এটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন উনি বলেনা এবং তা ওয়া এটা নফল এবং আমি চাই আমার স্ত্রীরা এই নফল কাজটা করুন কারণ এতে এটা করলে গুনা নাই বরং সবের সংখ্যা বেশি থাকবে এজন্য যারা মুখ ঢেকে চলেন তাদেরকে আপনি কন্টেম করতে পারবেন না আবার যারা মুখ খুলে থাকেন তাদেরকেও আপনি কন্টেম করতে পারবেন না যারা মুখ ঢেকে চলেন তারা একটু বেশি ভালো কাজ করতেছেন মুখ খোলা রাখলেও এটা যায় আর যারা ইউরোপিয়ান স্টাইলে হিজাব করেন আমি তাদেরকে বলবো যে না এটা কিন্তু হিজাবের আসল অর্থ নয় আমরা মাঝে মাঝে এই হিসাবে হিজাবের সম্মুখীন হয়ে যায় একেবারে অর্ধ নগ্ন কিন্তু মার্শাল্লা মাথায় স্কার আছে আবার কেউ কেউ এমন ঠাইট বোরকা পরে যে তাদের শরীরের সমস্ত কিছু দেখা দিচ্ছে এটা কিন্তু আরো বিশ্ব এখন এটা আমরা দেখতে পাই যে তারা খুব টাইট পোশাক পরেন এমন টাইট পোশাক মেয়েদের পড়া ঠিক নয় যে টাইট পোশাকে আপনাকে আপনার শরীরের যে সমস্ত সৌন্দর্য জায়গা আছে সৌন্দর্যের সেই সৌন্দর্যের জায়গাগুলোকে পুরুষের চোখে দেখাই দিচ্ছে এটা কিন্তু ঠিক নয় তো আপনি এটাকে একটু মডারেট থাকবেন এটাকে আপনাকে জান্নাতের দিকে নিতে গেলে এমন কোনো অঙ্গ দেখাবেন না যেটা জাহার্নামের কারণ হয়ে যায় এটা আমরা মাথায় রাখবো আপনি সুন্দর একটা পোশাক পরেন কিন্তু আপনার দেহটাকে ঢেকে রাখা গেছে এইরকম যে কোনো রঙের পোশাক আপনি পরতে পারেন কালো রঙ হতে হবে এমন কোনো কথা নেই ইসলামের হিজাবের তিনটি স্টেজ আছে একটা স্টেজ হলো আপনার স্বামীর সাথে আপনার স্বামীর সাথে ইসলামের কোনো হিজাব নাই আপনি স্বামীর সাথে এমনভাবে জীবনযাপন করবেন যে আপনার স্বামী যেটাই পছন্দ করে আপনি তাই করবেন এই হিজাবে কোনো হিজাব না তবে যখন বাইরে যাবেন তখন আপনি হিজাব করবেন আপনি স্বামী ছাড়া যদি আপনার মাহরাম এমন কোনো পুরুষ থাকে যেন আপনার স্বামীর আব্বা আপনার নিজের আব্বা আপনার আপন ভাই আপনার মামা আপন মামা এই রকম যদি কেউ থাকে যাদের সামনে আপনি বের হওয়ার আপনার অনুমতি আছে সেখানে হেজাব হল সেখানে কিন্তু আপনার বোরকা করতে হবে না সেখানে হেজাব হল শালীন পোশাক পরা এমন পোশাক যেগুলো আপনার দেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ সেই অঙ্গগুলোকে আপনি ঢেকে রাখবেন এই ছাড়া বাদবাকিগুলো সহকারে আপনি সেখানে চলতে পারবেন এটা হলো দ্বিতীয় পর্দা তৃতীয় স্টেজের পর্দা হল যে আপনারা যখন বাইরে আসবেন অথবা আপনাদের এমন মানুষের সাথে মিশবেন দেখা করবেন যাদের সাথে আপনার বিয়ে বৈধ আছে অর্থাৎ যাদেরকে গায়রে মাহরম বলা হয় কোনোটা আপনি তাদেরকে দেখাতে পারবেন না এটা দেখানো জায়জ হবে না তো এটা যদি আপনি করতে পারেন তাহলে হিজাব পরিপূর্ণ হয়ে যাবে আপনি সুন্দর পোশাক পরছেন শালীন পোশাক করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন ইসলাম এটা চায় আমি তো অনেক হিজাবি মেয়েকে জানি যে সুন্দর দেখা যাচ্ছে তো কোনো খারাপ দেখা যায় না এবং এটা আমাদের ইউরোপিয়ান কান্ট্রি তো অনেক বোনকে দেখেছি যে এই হিজাব করে তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে খ্রিস্টানদের কাছে পড়াশুনো করছে সাদারা তাদের সাথে মিশতেছে কোনোদিন কোনো কন্টেম করে না সমস্যা হয় না কিন্তু সমস্যা তখন যখন আমাদের মনগুলো খারাপ হয়ে যায় মনে আমাদের খারাপ হয়ে গেছে ভয় লেগে গেছে ইমানে পথে থাকতে পারবো কিনা এটা কিন্তু ঠিক নয় কিন্তু ইসলাম যেটা চায় সেটা হলো যে আপনি মডারেট পোশাক করবেন আপনার পোশাক আসা এমনভাবে থাকে যে আপনার আপনার দেহের সৌন্দর্যগুলোকে মানুষের কাছে বিকশিত না করে সিডিউস না করে খারাপ পথ না নিয়ে যায় আর এটা করলে হবে কি জানেন যদি আপনি এগুলো করতে পারেন আপনার সমস্ত দেহটা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেল আর যত কিছু করবেন আপনার দেহে এগুলোকে কিন্তু আগুন ধরে যাবে দুনিয়ায় আগুন আখেড়াতে আগুন এবং জাহান্নামের আগুন আসবে তো আমরা আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করি জান্নাতে যাওয়ার চেষ্টা করি এটা হতে পারে আপনাকে অনেকেই কনডেম করবে গালাগালি দিবে। কিন্তু ওই গালাগালি কিন্তু আপনার জন্য প্রত্যেক স্বভাবের কারণ হয়ে দাঁড়াচ্ছে হিজাব করার কারণে যদি আপনাকে কেউ মেরেও ফেলে যেটা জার্মানে হয়েছে শাহিদাতুল হিজাব বলা হয় যে মেয়েটাকে তাহলেও জান্নাতে আপনি যেতে পারবেন শাহজাতের মর্যাদা পেতে পারবেন এখনকার জামানা হইয়াও আসুন আমরা সেই পথে চলে জান্নাতে যাই আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে বলা হবে আমার যারা বান্দা আছে বান্দি আছে। আমরা যারা পুরুষ আমাদের সামনে থাকবে নবী মোহাম্মদ সমস্ত আম্বি আর আলহিমসালাম আর আপনারা যারা নারী আপনাদের সামনে থাকবে খাদিজা মারিয়াম আসিয়া এরা সবাই সেই পথে আমরা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসুন সেই পথে আমরা চলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন মমাতি আসসালামাইকুম বরহমাত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 ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা আন্তরিক বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে দুইশো একষট্টি जरा आल्लर रास्ते सम्पद व्यय कर तरह उदाहरण शस् दान जी बृद्धि पाए प्रत्येक शीशे, शीशे आशोटी दाना आल्ला जाके इच्छा बृद्धि जो अपनी आल्ला रास्ते व्यय करें रिटार्न पा सतुण बस भाषा आबंध सत्तर हजार परसेंट